চোখটি বুঝে মুক্তি গুজে থাকবি কত কাল দেশটা মদের চুষে খেলো ঐ শকুনের পাল চোখটি বুঝে মুক্তি গুঁজে থাকবি কত কাল দেশটা মধ্যে খেলো ঐ শুনের পাল তাই তোমাদের দেশটা আজ রক্তে লাল লাল তাই তোমাদের দেশটা আজ রক্তে লাল লাল চোখটি বুঝে মুক্তি গুজে থাকবি কত কাল দেশটা মদের চুষে খেলো ঐ শকুনের পাল চুষে খেলো ঐ শকুনের পাল রাজনীতির গোল্ল প্রাসাদ আমরা সর্বহারা সব খুয়ালা আমাদের তালে হই মাতাল সব খুয়ালা তালে হইয়া মাতাল চোখটি বুঝে মুক্তি গুঝে থাকবি দেশটা মধের চুষে খেলো ঐ শকুনের পাল চোখটি বুঝে মুক্তি গুজে থাকবি কত কাল দেশামে বার তবু কি তোর হবে না হুস ধারবি নাকি ধার তোদের মাথায় কাঠাল ভেনে খাইলো বার তবু কি হবে না হুস ধারবি নাকি ধার ওরা হলো কাল নাগিনী দেখি কাল ওরা হলো কাল নাগিনী দেখি তেমা কাল চোক্তি বুঝে মুক্তি গুঁজে থাকবি কত কাল দেশের পাল চোক্তি কতকের চুষে খেলো ঐ পাল শুনলাম কত বলা বয়ান মঞ্চ ময়দানে আসলে সব পেটের ধান দা সার্থের সন্ধানে শুনলাম কত বলা বয়ান মঞ্চ ময়দানে আসলে সব পেটের ধার্থের চুষে খেলো ঐ শকুনের পাল চোখটি বুঝে মুক্তিগুজে থাকবি কত কাল দেশটা মধের চুষে খেলো ঐ শকুনের পাল দেশের সম্পাদ চলে গেল লুটেরাদের হাতে কালোবাজারি চোরাচালানি চলছে দিনের রাতে দেশের সম্পাদ চলে গেল লুটে রাতে দেখেও চুপটি করে থাকবি কত কাল চোখটি বুঝে মুক্তি গুজে থাকবি কত কাল দেশটা মধ্যে চুষে খেলো ওই শকুনের পাল চোখটি বুঝে মুক্তি গুজে থাকবি কত কাল দেশটা মদের চুষে খেলো ঐ শকুনের পাল তাই তোমাদের দেশটা আজ রক্ত লাল তাই তোমাদের দেশটা আজ রক্ত লাল চোখটি বুঝে মুক্তিগু কাল। দেশটা মদের চুষে খেলো ঐ শকুনের পাল চোখটি বুঝে মুক্তি গুজে থাকবি কতকাল দেশটা মদের চুষে খেলো ঐ শকুনের পাল চোখটি বুঝে মুক্তি গুজে থাকবি কতকাল तेष्टा मधे चूषे खेल ओ शकुनर पाल चोकटी बुझे मुखटि गुजे थकबि कतकाल तेष्टा मधे चूषे खेल ओ शकुनर पाल